চতুর্থ খণ্ড ঠাকুর শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্র ভবনে উৎসব মন্দিরে প্রথম পরিচ্ছেদ শ্রী শ্রী অন্নপূর্ণা পুজো উপলক্ষে ভক্ত সঙ্গে সুরেন্দ্র ভবনে সুরেন্দ্রের বাড়ির উঠানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সভা আলো করিয়া বসিয়া আছেন অপরাহ্ন বেলা ছয়টা হইল উঠান হইতে পূর্বাশ্ম হইয়া ঠাকুরদালানে উঠিতে হয় দালানের ভিতর সুন্দর ঠাকুর প্রতিমা মার পাদপদে জবা বিল গলায় পুষ্পমালা মাও ঠাকুর দালান আলো করিয়া বসিয়া আছেন আজ শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা চৈত্র শুক্লাষ্টমী পনেরোই এপ্রিল আঠেরোশো রবিবার তেসরা বৈশাখ বারোশো নব্বই সুরেন্দ্র মায়ের পূজা নিযাছেন তাই ঠাকুরের নিমন্ত্রণ ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন আশিয়া ঠাকুর দালানে উঠিয়া শ্রী শ্রী ঠাকুর প্রতিমা দর্শন করিলেন প্রণাম ও দর্শনানন্তর দাঁড়াইয়া মার দিকে তাকাইয়া শ্রী করে মূলমন্ত্র জপ করিতেছেন ভক্তেরা ঠাকুর প্রতিমা দর্শন ও প্রণামানন্তর প্রভুর কাছে আছেন। উঠানে ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন উঠানে শতরঞ্চি পাতা হইয়াছে তাহার উপর চাদর তাহার উপর কয়েকটি তাকিয়া এক ধরে খোল করতাল লইয়া কয়েকটি বৈষ্ণব আছে। সংকীর্তন হইবে ঠাকুরকে ঘেরিয়া ভক্তেরা সব বসিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে একটি তাকিয়া লইয়া বসিতে বলা হইল তিনি তাকিয়ার কাছে বসিলেন না তাকিয়া সরাইয়া বসিলেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি তাকিয়া ঠেসান দিয়া বসা কি যেন অভিমান ত্যাগ করা বড় কঠিন এই বিচার করছো অভিমান কিছু নয় আবার কোথা থেকে এসে পড়ে ছাগলকে কেটে ফেলা গেছে তবু অঙ্গ প্রত্যঙ্গ নড়ছে স্বপ্নে ভয় দেখেছ ঘুম ভেঙে গেল বেশ জেগে উঠলে তবু বুক দূর দূর করে অভিমান ঠিক সেই রকম। তাড়িয়ে দিলেও আবার কোথা থেকে এসে পড়ে অমনি মুখভার করে বলে আমায় খাতির করলে না কেদার ত্রিনাদপি শুনি চেন তরিব সহিষ্ণু না শ্রীরামকৃষ্ণ আমি ভক্তের রেনুর রেনু বৈদ্যনাথের প্রবেশ বৈদ্যনাথ কৃতবিদ্য কলিকাতার বড় আদালতের উকিল ঠাকুরকে হাত জোর করিয়া প্রণাম করিলেন ও এক পাশে আসন গ্রহণ করিলেন সুরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি ইনি আমার আত্মীয় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ এর স্বভাবটি বেশ দেখছি সুরেন্দ্র ইনি আপনাকে কি জিজ্ঞাসা করবেন তাই এসেছেন শ্রীরামকৃষ্ণ বৈদ্যনাথের প্রতি যা কিছু দেখছ সবই তাঁর শক্তি তাঁর শক্তি ব্যতিরেখে কারু কিছু করিবার জো তবে একটি কথা আছে তার শক্তি সব স্থানে সমান নয় বিদ্যাসাগর বলেছিল ঈশ্বর কি কারুকে বেশি শক্তি দিয়েছেন আমি বললুম শক্তি কম বেশি যদি না দিয়ে থাকেন তোমায় আমরা দেখতে এসেছি কেন তোমার কি দুটো শিং বেরিয়েছে তবে দাঁড়ালো যে ঈশ্বর বিভুরূপে সর্বভূতে আছেন কেবল শক্তি বিশেষ বৈদ্যনাথ মহাশয় একটি সন্দেহ আমার আছে এই যে বলে ফ্রি উইল অর্থাৎ স্বাধীন ইচ্ছা মনে করলে ভালো কাজ করতে পারি মন্দ কাজ করতে পারি এটা কি সত্য সত্য সত্যই কি আমরা স্বাধীন শ্রীরামকৃষ্ণ সকলই ঈশ্বরাধীন তাঁরই লীলা তিনি নানা জিনিস করেছেন ছোট, বড়, বলবান দুর্বল ভালো মন্দ ভালো লোক মন্দলোক এসব তার মায়া খেলা এই দেখো না বাগানের সব গাছ কিছু সমান হয় না যতক্ষণ ঈশ্বরকে লাভ না হয় ততক্ষণ মনে হয় আমরা স্বাধীন এ ভ্রম তিনি রেখে দেন তা না হলে পাপের বৃদ্ধি হতো পাপকে ভয় হতো না পাপে শাস্তি হতো না যিনি ঈশ্বর করেছেন তার ভাবকে জান আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি ঘর তুমি ঘরনি আমি রথ তুমি রথি যেমন চালাও তেমনি চলি যেমন বলাও তেমনি বলি শ্রীরামকৃষ্ণ বৈদ্যনাথের প্রতি তর্ক করা ভালো নয় আপনি কি বল বৈদ্যনাথ আজ্ঞে হা তর্ক করা ভাবটি জ্ঞান হলে যায় শ্রীরামকৃষ্ণ থ্যাংক ইউ সকলের হাস্য তোমার হবে ঈশ্বরের কথা যদি কেউ বলে লোকে বিশ্বাস করে না যদি কোনো মহাপুরুষ বলেন আমি ঈশ্বরকে দেখেছি তবুও সাধারণ লোকে সেই মহাপুরুষের কথা লয় না লোকে মনে করে ও যদি ঈশ্বর দেখেছে আমাদের দেখিয়ে দিক কিন্তু একদিনে কি নারী দেখতে শেখা যায় বৈদ্যের সঙ্গে অনেক দিন ধরে ঘুরতে হয় তখন কোনটা কফের কোনটা বায়ুর কোনটা পিত্তের নারী বলা যেতে পারে যাদের নারী দেখা ব্যবসা তাদের সঙ্গ করতে হয় সকলের হাস্য অমুক নম্বরের সুতা যে সে কি চিনতে পারে সুতোর ব্যবসা করো যারা ব্যবসা করে তাদের দোকানে কিছুদিন থাকো তবে কোনটা ৪০ নম্বর কোনটা একচল্লিশ নম্বরের সুতা ঝাঁ করে বলতে পারবে